আউ্লাহিমিনিসমিল্লাহ রহমান বসিম তিনক আয়াত মুবিন এই আয়াতগুলি সে স্পষ্ট কিতাব আমি ও ফিরা কিছু বৃত্তান্ত যথাযথ ভাবে বিবৃত করতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ফিরাউন আল্লাহ ফ্রাউন দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং সেখানকার অধিবাসী বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেণীকে সে হীনবল করিয়াছিল উহাদের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে জীবিত থাকিতে দিত সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী আমি ইচ্ছা করিলাম সে দেশে যাহ কে হীনবল করা হইয়াছিল তাহাদের প্রতি অনুগ্রহ করিতে তাদেরকে নেতৃত্ব দান করিতে ও উত্তরাধিকারী করিতে অনুম ফিল ফিরা নিনুমুয় এবং তাহাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করিতে আর তাহাদের বাহিনীকে তাহা দেখাইয়া দিতে যাহা উহাদের নিকট তাহার আশঙ্কা করিত মূষা জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করিলাম শিশুটিকে স্তন্ন দান করিতে থাকো যখন তুমি তাহার সম্পর্কে কোনো আশঙ্কা করিবে তখন ইয়াকে দরিয়ায় নিক্ষিপ করিও এবং ভয় করিও না দুঃখ করিও না আমি অবশ্যই ইয়াকে তোমার নিকট ফিরাইয়া দিব এবং ইয়াকে রাসুলদের একজন করিব فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين اتظفر فرعونের লোকজন তাকে উঠাইয়া লইলো ইয়ার পরিণাম তো এই ছিল যে সে উভদের শত্রু ও দুঃখের কারণ হইবে অবশ্যই فرعون হামা ও উভদের বাহিনী ছিল অপরাধী ফের স্ত্রী বলিল এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকন ইয়াকে হত্যা করিও না সে আমাদের উপকারে আসিতে পারে আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করিতে পারি প্রকৃত পক্ষে উহারা ইহার পরিণাম বুঝিতে পারে নাই জননী হৃদয় অস্থির হইয়া পড়িয়াছিল যাহাতে সে আস্থাশীল হয় তরজন্য আমি তাহার হৃদয় কে করিয়া না দিলে সে তাহার পরিচয় তো প্রকাশ করিয়া দিত পিছনে পিছনে ভোগী কে বলতে তাহাকে দেখিতেছিলাম पूर्व हईते पानी राखिया बर तुम एम एक सन्धान दीब जाहरा तुम पालन करी हईबे অতঃ্পর আমি তাহাকে ফিরাইয়া দিলাম তাহার জননের নিকট যাহাতে তাহার চক্ষু জুড়ায় সে দুঃখ না করে এবং বুঝিতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না যখন মুসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হইল তখন আমি তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম এইভাবে আমি সৎ কর্ম পরায়ণদেরকে পুরস্কার প্রদান করিয়া থাকি মিয়া তিহি আদী সে নগরীতে প্রবেশ করিল যখন ইহার অধিবাসীরা ছিল অসতর্ক সেখানে সে দুইটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখিল একজন তাহার নিজ দলের এবং অপরজন তাহার শত্রু দলের মুসা দলের লোকটি উহার শত্রুর বিরুদ্ধে তাহার সাহায্য প্রার্থনা করিল তখন মুসা উহাকে ঘুষি মারিল এইভাবে সে তাহাকে হত্যা করিয়া বসিল মুসা বলিল ইহা শয়তানের কাণ্ড সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী সে বলিল হে আমার প্রতিপালক আমি তো আমার নিজের প্রতি জুলুম করিয়াছি সুতরাং আমাকে ক্ষমা করো। অতঃপর তিনি তাহাকে ক্ষমা করিলেন তিনি তো ক্ষমাসী পরম দয়ালু আরো বলিল হে আমার প্রতিপালক তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করিয়াছ আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হইবোনা অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তাহার প্রভাত হইল হঠাৎ সে শুনিতে পাইল পূর্বদিন যে ব্যক্তি তাহার সাহায্য চাইয়াছিল সে তাহার সাহায্যের জন্য চিৎকার করিতেছে মূসা তাহাকে বলিল তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি মিনল মুসলহীন অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরিতে উদ্যত হইল তখন সে ব্যক্তি বলিয়া উঠিল হে মৌসা গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করিয়াছ সেভাবে আমাকেও কি হত্যা করিতে তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হইতে চাইতেছো শান্তি স্থাপনকারী হইতে চাও না নগরী দূর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল ও বলিল হে মৌসা পরিষদ তোমাকে হত্যা করিবার পরামর্শ করিতেছে সুতরাং তুমি বাইরে চড়িয়া যাও আমি তো তোমার মঙ্গল কামী ভীত সতর্ক অবস্থায় সে সেখান হইতে বাইরে হইয়া পড়িল এবং বলিল হে আমার প্রতিপালক তুমি জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা করসা মদাইন অভিমুখে যাত্রা করিল তখন বলিল আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন ولما ورد ماء مدين وجد عليه امتا من الناس يسقون ووجد من دونه امراتين تدودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وابونا شيخ كبير جون سي مدينের কুপের নিকট পৌঁছিলো দেখিলো একদল লোক তাহাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতেছে এবং উহাদের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে মূষা বলল, তোমাদের কি ব্যাপার উহারা বলিল আমরা আমাদের জানোয়ার পানি পান করাইতে পারি না যতক্ষণ রাখালেরা উহাদের জানোয়ার গুলিকে লইয়া সরিয়া না যায় আমাদের পিতা অতি বৃদ্ধ মুসা তখন উহদের পক্ষে জানোয়ারগুলিকে পানি পান করাইল তৎপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিল হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে আমি তো তাহার কাঙ্গাল جاأَت إدهُما تمشي على الحيا قالت إن أبيدعكجززيةك أجر ما سقييت لنا فلََّ جأَهُقىعَلي القاصاصى قال لا تقف ننجتمناقوم الظالمين তكن নাদير একজন সরম জৈত চরণে তার নিকট আসلو এবং বলিلو আমার পিতা আমাদের জানোয়ারগুলিকে পানি পান করা এবার পারিশ্রমিক দেওয়ার জন্য অতঃপর মুসা তাহার নিকট আসিয়া সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল তুমি জালিম সম্প্রদায়ের কবল হইতে বাঁচিয়া গিয়াছের একজন বলিল হে পিতা তুমি ইহাকে মজুর নিযুক্ত করো কারণ তোমার মজুর হিসাবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী الصالحين সে মুসাকে বলিল दस बच्चर पूर्ण कर सदाचारी पाई আমার ও আপনার মধ্যে এই চুক্তি রিল এই মেয়াদের কোনো একটি আমি পূর্ণ করিলে আমার বিরুদ্ধে আমরা যে বিষয়ে কথা বলিতেছি আল্লাহ তাহার সাক্ষী মুসা যখন তার মেয়াদ পূর্ণ করিবার পর সপরিবারে যাত্রা করিল তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখিতে পাইল সে তাহার পরিজন বর্গকে বলিল তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি সেখানে হইতে তোমাদের জন্য খবর আনিতে পারি অথবা একখন্ড জ্বলন্ত কাঠ আনিতে পারি যাহাতে তোমরা আগুন পুহাইতে পারো যখন মূসা আগুনের নিকট পৌঁছল তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বের পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক হইতে তাহাকে আহ্বান করিয়া বলা হইল হে মূসা আমি আল্লাহ জগৎ সময়ের প্রতিপাল فلما راها تهتز كانها جان ون ولا مدبرا ولم يعقب يا موسى اقبل ولا تخف انك من الامنين আর বলা হইল তুমি তোমার জষ্টি নিক্ষেপ করো অতঃপর যখন সে ভুহকে সরপের ন্যায় ছোট ছোট কুড়িতে দেখিলো তখন পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইলো না তাকে বলা হইল হে মূসা সম্মুখে আস ভয় তুমি তো নিরাপদ আমি তোমার হাত তোমার বগলে রাখো ইয়া বাইর হইয়া আসিবে শুভ্র সমুজ্জ্বল করিবার জন্য তোমার দিকে ত্যাগী সম্প্রদায় মুসা বলিল হে আমার প্রতিপালক আমি তো উহাদের একজনকে হত্যা করিয়াছি ফলে আমি আশঙ্কা করিতেছি উহারা আমাকে হত্যা করিবে আমার ভ্রাতা হারুন আমার অপেক্ষা বাগ্মি অতএব তাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ কর সে আমাকে সমর্থন করিবে আমি আশঙ্কা করি উহারা আমাকে মিথ্যা বাজি আমি তোমার ভ্রাতার দ্বারা তোমার বাউ শক্তিশালী করিব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করিব। উহারা তোমাদের নিকট পৌঁছতে পারিবে না তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে উহাদের উপর প্রবল হইবে جاءهم موسى باياتنا بي بينات قالوا ما هذا الا سحر مفترى وما سمعنا بهذا في ابائنا الاولين موسা যখন ওহদের নিকট আমার شويه স্পষ্ট নিদর্শণগুলি লয় এসেছিল ওরা বলিল ইতো অলিক ইন্দ্রজল মাত্র আমাদের পূর্বপুরুষগণের কালে কখনো এইরূপ কথা শুনি নাই মুসা বলিল আমার প্রতিপালক সম্যক অবগত কে তাহার নিকট হইতে পথ আনিয়াছে এবং আখিরাতে কাহার পরিণাম শুভ হইবে জালিমরা কখনো সফল কাম হইবে না ফাউন বলিল হে পরিষদ বর্গ আমি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ আছে বলিয়া জানিনা হে হামান তুমি আমার জন্য ইট পড়াও এবং একটি সুচ্চ প্রাসাদ তৈরি কর হয়তো আমি ইহাতে উঠিয়া মুসার ইলাকে দেখিতে পারি তবে আমি অবশ্যই মনে করি সে মিথ্যা ফ্রাউন ও তাহার বাহিনী অন্যায় ভাবে পৃথিবীতে অহংকার করিয়াছিল এবং উহারা মনে করিয়াছিল যে উহারা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না অতএব আমি তাহাকে ও তাহার বাহিনী কে ধরিলাম এবং তাহাদের কে সমুদ্রে নিক্ষেপ করিলাম দেখো জালিমদের পরিণাম কি হইয়া থাকে উহ আমি নেতা করিয়াছিলাম उहराा लोक जहान नाम दिखे आहवान करित क्या दिन उ पष्टाते लागा दिया अभिसम्पात और कियामत दिन उहरा हई भी घृणित ولا قد اتينا موسى الكتاب من بعد ما اهلكنا القرون الاولى بصائرا للناس وهدى ورحمه لعلهم يتذكرون আমি তো পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করিবার পর মুসাকে দিয়েছিলাম কিতাব মানব জাতির জন্য জ্ঞানবর্তিকা পথ নির্দেশ ও অনুগ্রহস্বরূপ যাহাতে উহার উপদেশ গ্রহণ করে وَمَا كُنْتَ بِجَانِبِ الْوَارِبِي إِذْ قَضَيْنَا إِلَى مُوسَى الْأَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشَّاهِدِينَ موسى কে যখন আমি বিধান দিয়েছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলেন না এবং তুমি প্রত্যক্ষ দोषীও ছিলেন না ولكننا أنشأنا قرونًا فتطاول عليهم العمر আবির্ভাব ঘটাইয়াছিলাম অতপ্পর উহাদের বহু যুগ অতিবাহিত হইয়া গিয়াছে তুমি তো বাসীদের মধ্যে বিদ্যমান না উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করিবার জন্য আমি তো ছিলাম রাসুল প্রেরণকারী সাথে যখন আমি আহ্বান করিয়াছিলাম তখন তুমি তুর পর্বত পার্শ্ব উপস্থিত ছিলেনা বস্তুতে ইহা তোমার প্রতিপালকর নিকট হইতে শুরু। যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই যেন উপদেশ গ্রহণ করে من المؤمنين। রাসুল না পাঠাইলে উহাদের কৃতকর্মের জন্য উহাদের কোন বিপদ হইলে উহারা বলিত হে আমাদের প্রতিপালক তুমি আমাদের নিকট কোন রাসুল প্রেরণ করিলে না কেন করিলে আমরা তোমার বিধান মানিয়া চলিতাম এবং আমরা হইতাম মুমিন। মমিন او لم يكفر بما اوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا انا بكل كافر اتপর যখন আমার নিকট হইতে গুহদের নিকট সত্য আসিল গুহরা বলিতে লাগিল موسیকে জেরুপ দাও হইয়াছিল তাহা কে শেরুপ দাও হইল না কেন কিন্তু পূর্বে موسাকে যাহা দাও হইয়াছিল তাহা কি গুহরা অস্বীকার করে নাই গুহরা বলিয়াছিল जदू एके अपर के समर्थन कर प्रत्याख्यन करीम बोल तुमरा सत्यवदी हल्ला निकट हितब आनयन करो जहा पथनिरदेशे उभय हईते उत्कृष्टतर हई कित अनुसरण कर অতঃপর উহরা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় তাহলে জানিবে উহরা তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করিয়া যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তাহা অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ নির্দেশ করেন না আমি তো উহাদের নিকট পর বাণী পৌঁছাইয়া দিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে ইহার পূর্বে আমি যাহাদেরকে কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে যখন উহাদের নিকট ইহা আবৃত্তি করা হয় তখন উহারা বলে আমরা ইহাতে ইমান আনি নিশ্চয়ই ইয়া আমাদের প্রতিপালক হইতে আগত সত্য আমরা তো পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম উহাদেরকে দুইবার পারিশ্রমিক প্রদান করা হইবে যেহেতু উহারা ধৈর্যশীল এবং উহারা ভালোর দ্বারা মন্দির মোকাবিলা করে ও আমি উহাদেরকে যে রিজিক দিয়েছি তাহা উহারা ব্যয় করে উহারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন উহারা তাহা উপেক্ষা করিয়া চলে এবং বলে আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য তোমাদের প্রতি সালাম আমরা অজ্ঞতের সঙ্গ চাহি না তুমি যাহাকে ভালোবাসো ইচ্ছা করিলেই তাহাকে সৎপথে আনিতে পারিবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা শতপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে وقالوا ان نتبع الهدى معك نتخطف من ارضنا او لم نمكن لهم حرما امنا يجبى اليك ثمرات كل شيء يجبى اليه ثمرات كل شيء رزقا ملة لنا ولكن اكثرهم لا يعلمون بوهرابلي তোমার সঙ্গে শতপথ অনুসরণ করি তবে আমাদের দেশ হতে করা হইবে আমি কি উহাদেরকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করি নাই যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেওয়ার জিজ্ঞস কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি যাহার বাসিন্দারা নিজেদের ভোগ সম্পদের দম্ব করিত এইগুলি তো উহাদের ঘর বাড়ি উহাদের পর এইগুলিতে লোকজন সামান্যই বসবাস করিয়াছে আর আমি তো চূড়ান্ত মালিকানার অধিকারী আমার প্রতিপালক জনপদসমূহকে ধ্বংস করেন না উহার কেন্দ্রে তাহার আয়াত আবৃত্তি করিবার জন্য রাসুল প্রেরণ না করিয়া এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি যখন ইহার বাসিন্দারা জুরুম করে তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা এবং যাহা আল্লাহর নিকট আছে তাহা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করিবে না যাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়াছি যাহা সে পাইবে সে কি ওই ব্যক্তি সমান যাহাকে আমি পার্থিব জীবনের ভোগ সংবাদ দিয়াছি যাহাকে পরে কিয়ামতের দিন হাজির করা হইবে এবং সেই দিন তিনি উহাদেরকে আহ্বান করিয়া বলিবেন তোমরা যাহাদেরকে আমার শরীর গণ্য করিতে তাহারা কোথায় যাহ জন্য শাস্তি অবধারিত হইয়াছে তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক ইহাদেরকেই আমরা বিভ্রান্ত করিয়াছিলাম ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম যেমন আমরা বিভ্রান্ত হইয়াছিলাম আপনার সমীপে আমরা দায়িত্ব হইতে অব্যাহতি চাহিতেছি ইহারা তো আমাদের ইবাদত করিত না انفدعهم فلم يستجيبوا لهم وراءوا العذاب لو انهم كانوا يفتدون وذكرك بلا হইবি তোমাদের দেবতাগুলিরকে আহ্বান করো তখন ইরা ওদেরকে ডাকিবে কিন্তু ওরা ইদের ডাকে সাড়া দিবে না ইরা শাস্তি প্রত্যক্ষ করিবে হায় ইরা যদি সৎপথ অনুসরণ করিত ওয়াউ মায়ুনাদিন ফায়াকুলু মা আর সেই দিন আল্লাহ ইহাদেরকে ডাকিয়া বলিবেন তোমরা রাসুলগণকে কি জবাব দিয়াছিলে সেই সকল তথ্য তাহাদের নিকট হইতে বিলুপ্ত হইবে এবং ইহারা একে অপরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদও করিতে পারিবে না তবে যে ব্যক্তি তবা করিয়াছিল এবং ইমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে তোমার প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাহা কি ইচ্ছা মনোনীত করেন ইয়াতে উহাদের কোনো হাত নাই। আল্লাহ পবিত্র মহা। এবং উহারা যাহাকে শরীর করে তাহা হইতে তিনি উর্ধে আর তোমার প্রতিপালক জানেন ইহাদের অন্তর যাহা গোপন করে এবং ইহারা যাহা ব্যক্ত করে তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই দুনিয়া ও আখিরাতে সমস্ত প্রশংসা তাহারই বিধান তাহারই তোমরা তাহারি দিকে প্রত্যাবর্তিত হইবে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আল্লাহ যদি কে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে আলো কানিয়া দিতে পারে তবু কি তোমরা কর্ণপাত করিবে না বল তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আল্লাহ যদি দিবসকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন আল্লাহ ব্যতীত এমন কোন ইলা আছে যে তোমাদের জন্য রাত্রির আবির্ভাব ঘটাইবে যাতে তোমরা বিশ্রাম করিতে পারো তবু কি তোমরা ভাবিয়া দেখিবে না তিনি তাহার দয়া তোমাদের জন্য করিয়াছেন রজনী ও দিবস যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো সেই দিন তিনি উহাদেরকে আহ্বান করিয়া বলিবেন তোমরা যাহাদেরকে আমার শরীর গণ্য করিতে তাহারা কোথায় ওয়ানি পুণ্য প্রাণী প্রত্যেক সম্প্রদায় হইতে আমি একজন সাক্ষী এবং বলিব তোমাদের প্রমাণ উপস্থিত করো তখন উহারা জানিতে পারিবে ইলা হইবার অধিকার আল্লাহরই এবং উহারা যাহা উদ্ভাবন করিত তাহা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে কারুণ ছিল মুসার সম্প্রদায় ভুক্ত কিন্তু সে তাহাদের প্রতি অধ্যত্ব প্রকাশ করিয়াছিল আমি তাহাকে দান করিয়াছিলাম এমন ধন जहाार चाबीगुली बहन करा एकदल बलवान लोकर पक्ष कष्टसाध्य छरण कर ताहार सम्प्रदायहा दम्भ करियो ना निश्चय आल्ला दाम्बिक देखे पसंद करें ना আল্লাহ যাহা তোমাকে দিয়েছেন। তারা আকিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া হইতে তোমার অংশ ভুলিও না তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিতে চাহিও না আল্লাহ বিপর্যয় সৃষ্টি কারীকে ভালোবাসেন না সে বলিল এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হইয়াছি সে কি জানিত না আল্লাহ তার পূর্বে ধ্বংস করিয়াছেন বহু মানব গোষ্ঠীকে যাহারা তাহা অপেক্ষা শক্তিতে ছিল প্রবল জনসংখ্যায় ছিল অধিক অপরাধীদেরকে উহাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হইবে না কারুন তার সম্প্রদায়ের সম্মুখে উপস্থিত হইয়াছিল জাগজমক সহকারে যাহারা পার্থিব জীবন কামনা করিত তাহারা বলিল আহা কারুণকে যে রূপ দেওয়া হইয়াছে আমাদেরকেও যদি তাহা দেওয়া হইত প্রকৃতই সে মহাভাগ্যবান এবং যানা বল ভিগ তোমাদেরকে যারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আল্লাহর পুরস্কারেই শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল ব্যতীত ইহা কেহ পাইবে না অতঃপর আমি কারণ কে তাহার প্রাসাদ সব ভূগর্ভে প্রতীত করিলাম তাহার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি হইতে তাহাকে সাহায্য করতে পারিত এবং সে নিজ আত্মরক্ষায় সক্ষম ছিল না পূর্ব দিন যাহারা তাহার মত হইবার কামনা করিয়াছিল তাহারা বলিতে লাগিল দেখিলে তো আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা হ্রাস করেন যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হইতেন তবে আমাদেরকে তিনি ভূগর্ভে প্রতীত করিতেন দেখিলে তো কাফিরা সফল কাম হয় না যা আকিরাতের সেই আবাস যা আমি নির্ধারিত করি তাহাদের জন্য যারা এই পৃথিবীতে উদ্ধত হইতে ও বিপর্যয় সৃষ্টি করিতে চাহে না শুভ পরিণাম মুত্তাকিদের জন্য যে কেউ সৎকর্ম লইয়া উপস্থিত হয় তাহার জন্য লইয়াচ্ছে উহ অপেক্ষা উত্তম ফল আর যে মন্দ উপস্থিত হয় তবে যাহারা মন্দ কর্ম করে তাদেরকে তাহারা যাহা করিয়াছে উহারই শাস্তি দেওয়া হইবে যিনি তোমার জন্য কুরআন কে করিয়াছেন বিধান তিনি তোমাকে অবশ্যই ফিরাইয়া নেবেন জন্মভূমিতে বল আমার প্রতিপালক ভালো জানেন কে সৎপথের নির্দেশ আনিয়াছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে তুমি আশা করো নাই যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ সুতরাং তুমি কখনো কাফিরদের সহায় হইও না তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর উহারা যেন তোমাকে কিছুতেই সেইগুলি হতে বিমুখ না করে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না তুমি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকিও না তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল বিধান তাহারি এবং তাহারি নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে